বর্তমানে আমাদের দেশের মুসলিম ভাইয়েরা বোনেরা কি নিয়ে বেশি ব্যস্ত অনেকে জানেও না ফুটবল খেলা নিয়ে বেশি ব্যস্ত ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা বিভিন্ন কার্যক্রমে মহাব্যস্ত খালি ব্যস্ত না महा्यस्त फुटबल खेला देखा सम्पर्क शरियतर दृष्टिभंगी की जो मुस्लिम हिसाब से ज्ञान अर्जन कराश जानते हैं इस सम्पर्क विश्वर अनेक बड़ो बड़ो ओलम जरा सारा पृथिविर मध्य कुरान सुन्नार आलेम সে সমস্ত ওলামাই ক্যারাম যে পাতোয়া দিয়েছেন এই ব্যাপারে সব পতোয়াগুলো একত্রিত করে আমরা এর সারাংশটা সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ শরীয়তের দৃষ্টিভঙ্গিতে খেলাধুলাকে আল্লাপাক কোরআনে কারিমে উৎসাহিত করেন নাই খেলাধুলাকে আল্লাপাক তুচ্ছ জিনিস হিসাবে নগণ্য জিনিস হিসাবে মূল্যহীন জিনিস হিসাবে আল্লাহাক কোরআনে কারিমে খেলার প্রসঙ্গটা এনেছেন কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহাক দুনিয়াকে খেলার সাথে তুলনা করছেন আল্লাহ সুমানা বলেন এল হায়াতম দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাপাক বর্ণনা দিতে গিয়ে বলছেন হায়াতটা হলিয়ার হায়াতটা দুনিয়ার জীবনটা খেলাধুলার মতো এখানে কি দুনিয়ার জীবনটাকে অনেক মহামূল্যবান বলছেন আল্লাপাক অন্য অন্যসূরায় ব্যাখ্যা করে বালতু সিরুন আল্লাহ হায়াত আর দুনিয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও অগ্রাধিকার দাও অথচ আখেরাদের জীবনটাই হল ওদের কল্যাণকর এবং অধিক স্থায়ী তাহলে দুনিয়া মানে দুনিয়া শব্দের অর্থই হলো তুচ্ছ নগণ্য দুনিয়াটা ধুনুবুুন থেকে ধুন মানে একেবারে মূল্যহীন তুচ্ছ জিনিসকে দুনিয়া বলা হয় তা আল্লাহ সুমানতলা এই জন্য তুচ্ছ নগণ্য জিনিস বুঝাতে গিয়ে দুনিয়াকে মূল্যহীন বুঝাতে গিয়ে আল্লাহ ফাক বলছেন এলামো আন্নামাল হায়াত দুনিয়া লাইবোন দুনিয়ার হায়াটা হলো খেলাধুলার মতো তাহলে বোঝা যায় খেলাধুলা এত মূল্যবান কোনো জিনিস নয় কিন্তু বর্তমান মুসলিমার কাছে খেলাধুলাটা অনেক মহামূল্যবান হয়ে গেছে এজন্য দেখা যায় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েও হোক আপনার খেলাধুলা নিয়ে মহাব্যস্ত থাকে আমাদের যুব সমাজ এবং অনেক মুরব্বীরাও এই নিয়ে মহাব্যস্ত থাকেন তো ফুটবল খেলা শরীয়তের দৃষ্টিতে এটি হারাম না শরীয়তের দৃষ্টিতে ফুটবল খেলা জায়জ নবী সাল্লাহুআ সালাম অনেকগুলো খেলার নাম ধরে নিষেধ করেছেন তো যেই নিষেধাজ্ঞা নবী সালাম আরোপ করেছেন সেই নিষেধাজ্ঞার মধ্যে ফুটবল খেলা নাই এজন্য জন্য ফুটবল খেলাকে হারাম বলা যাবে না তবে উদ্দেশ্য হবে ব্যায়ামের উদ্দেশ্যে সামান্য কিছু সময় আপনার অনুশীলনের উদ্দেশ্যে বা অল্প কিছু সময় বিনোদনের উদ্দেশ্যে এটা হলো অল্প সময়ের দীর্ঘ সময় না অথবা এটা ফ্যাশা হিসাবে না এটা শুধুমাত্র শারীরিক ব্যায়াম এবং नोदर उद्देश्य अल्प समय जो क्यों खेले से दृष्टि जाय सूत जाए से खिला जे खेला जाए ना से खिलाओ जाए क्या बर्तमान जी फुटबल फुटबल खेला ये फुटबल खेल अनेकगुल्त हार कारण এই বর্তমান ফুটবল খেলা খেলাও যায় না দেখাও যায় কারণ এর সাথে অনেকগুলো হারাম জিনিসের সংমিশ্রণ হয়ে গেছে এই হারাম জিনিসগুলোর কারণেই এটি হারাম মানে শরীয়তের মাসালা হইল যে যে জিনিসের কারণে একটা হারাম জিনিস দিকে ধাবিত হয় ওই জিনিসটা হালাল হইলেও হারাম হয়ে যায় এটা হলো শরীয়তের নীতিমেলা তো সুতরাং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম বিষয় সম্পৃক্ত হওয়ার কারণে গেছে। এখন আসি আমরা কি কি বিষয় সম্পৃক্ত হয়েছে শেখ মুহাম্মদ বিন সোহালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে এক নম্বরে যে বিষয়টি এর সাথে সম্পৃক্ত সেটি হলো মোতাইয়াতিল ওয়াক্তে সময় নষ্ট করা একজন মোমিনের জন্য সময় নষ্ট করা দীর্ঘ সময় ব্যয় করা বিনা উপকারে হয় দুনিয়াবি উপকার অথবা আখেরাতের উপকার দুই উপকারেই মুমিন কাজ করবে একজন মুমিনের দুনিয়াতে কাজে হইলেও উপকারে কাজ করবে সেই উপকারটা হয় দুনিয়াবি উপকার হবে অথবা আখেরাতের উপকার হবে কিন্তু এই দুনিয়ার উপকার উপকারবিহীন আখেরাতের বিহীন মুমিন সময় নষ্ট করতে ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোন বান্দা দুই কোন এটা হলো পুরা জিন্দিগির উপরে আবার খাস করে আরেকটা প্রশ্ন থাকবে তার যৌবন কালটা কিভাবে ব্যয় করেছে কিভাবে অতিবাহিত করেছে তাহলে পুরা জিন্দিগির হিসাবও আল্লাহ উপকার না খেরাতোর উপকার বলেন তো দেখি তাহলে আপনার এই সময় যে তিন ঘন্টা চার ঘন্টার যা ব্যয় করছেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এই সময়টা সম্পর্কে আপনার আল্লাহর কাছে জবাবদিহি মুসলিম যুবক মুমিন যুবক তার যৌবন কালের এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টা সে বিনা প্রয়োজনে দুনিয়া বিখেরাতের উপকার ছাড়া ব্যয় করতে পারে না এটা যেহেতু হারাম সুতরাং এরকম সময় করে দেখাটা সময় ব্যয় করে দেখাটা এটা একজন মুমিনের জন্য হারাম আচ্ছা দুই নম্বরে আসেন যদি পুরুষ খেলাধুলা করে সেই খেলা পুরুষের জন্য দেখা যায় নারীদের জন্য দেখা যায় আর যদি নারীরা খেলাধুলা করে সেটা নারীদের জন্য দেখা যায় পুরুষের জন্য দেখা যায় আমাদের যে খেলা দেখানো হয় টিভিতে নারীও দেখে পুরুষও দেখে একসাথে বসে পরিবারের সবাই স্ত্রী ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে বসে খেলা দেখে এই খেলা দেখা এইভাবে যায়জ না এখানে খেলে কারা পুরুষেরা না নারীরা পুরুষেরা তো পুরুষেরা খেললে শুধুমাত্র পুরুষেরাই দেখতে পারবে নারীরা দেখা যায় না কারণ খেলার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ নড়াছড়া হয় বিভিন্ন রকমের কিছু হয় এগুলো নারীদের জন্য দেখা যায় ঠিক একইভাবে নারীদের খেলাও পুরুষের জন্য দেখা যায় তিন নম্বর বিষয় হল সতরের বিষয় সতর টাকা পর্যায়ে আইন যারা খেলবে তাদের জন্য সতর টাকা পর্যায়ে আইন যারা দেখবে তাদের জন্য সতর অবস্থায় দেখা পর্যায়ে আইন সতরবিহীন দেখা কবিরা গুনা তাহলে ফুটবল যারা খেলতেছে তারাকে সতর ডাকতেছে পুরুষের শতর কোন পর্যন্ত হাটুর নিচ পর্যন্ত তাদের কাপটকে হাঁটুর নিচ পর্যন্ত তাহলে এই খেলা পুরুষের জন্য দেখা হারাম কারণ পুরুষ ওই হারাম সতরটা দেখতেছে যিনি দেখাচ্ছেন তারও কবিরাগুনা হচ্ছে যিনি দেখতেছেন তারও কবিরাগুনা হচ্ছে তাহলে এটা কোন পুরুষের জন্য দেখা যায় নেই তিন নম্বর বিষয় হলো আল্লাহ তিন নম্বর বিষয় হলো এই খেলা দেখতে গিয়ে যদি শরীয়তের কোনো ফরজ লঙ্ঘন হয় অন্য ফরজ আদায়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তখন এটা হারাম হয়ে যায় তাহলে ফজর নামাজের জামাতে শরীর হইতে যদি না পারে খেলা দেখার কারণে ওই খেলা দেখা হারাম বর্তমানে ফজরের মুসল্লি কমে গেছে সব মসজিদে কমে গেছে না কারণ হলো অনেকগুলা কারণের একটা কারণ হইল এটা যে রাত্রে অনেক রাত পর্যন্ত খেলা দেখে আর ফজরের নামাজ জামাতে করতে পার না তো ফজরের জামাত বিঘ্ন করে এইরকম কাজ হালাল কাজও হারাম অথবা মা বাবার খ্যাদমত সে খেলা দেখতে গিয়ে যদি মা বাবার খ্যাদমতের ক্ষেত্রে ঘাটতি হয় অথবা এরকম পরিবারে কেউ অসুস্থ কোন রোগী কোনো বিপদগ্রস্ত কেউ আছে তার দায়িত্ব পালনে অবহেলা হয় একজন মুসলিম খেলা দেখা যায় কয়টা বিষয় গেল চারটা পাঁচ নম্বর বিষয় হলো তা আশুপ ইসলামের তা হারাম তা হলো দলবাজি করা একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল একজন জার্মানি একজন অমুক একজন তমুক এই যে একটা দলের একটা দেশের পক্ষ অবলম্বন করার পরে তার দল খেললে তার মধ্যে খুব খুশি লাগে ভালো খেললে তার দল হারলে কান্দে তার দল হারলে ভীষণ ব্যথা পায় আত্মহত্যা করে এই তাপ এই দলবাজি একজন মুসলিমের জন্য খারাপ এবং এই দলবাজি করতে গিয়ে ওই দেশের পতাকাকে সে মোহব্বত করে তারপরে ওই দেশের মানে সে ওই দেশের এমন ভক্ত এমন মনোরক্ত হয়ে গেছে যে তাসুব ইসলামে হারান কয়টা গেল ছয় নম্বর বিষয় হল আপনার মহব্বত মোহব্বত ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রসুল সালাম বলছেন আনতামা আমা তুমি যাকে মহব্বত করো কেয়ামত হবে হাসর হবে সব হবে তার সাথে এখন আমার প্রিয় খেলোয়াড় তাকে মুশিক খেলোয়াড় বিধর্মী কাপের খেলোয়াড় তাকে এত মহব্বত করা শুরু হয়ে গেছে যে সেই যত নম্বর গেঞ্জিটা পরে আমিও তত নম্বর গেঞ্জিটা পড়ি তারপরে সেই যে স্টাইলে চুল কাটে আমার চুলটাও সেই স্টাইলে কাটি সে যে ড্রেস পরা পছন্দ করে আমিও সেই ড্রেস পরা পছন্দ করি সে যে খাবার পছন্দ করে আমিও সে খাবার পছন্দ করি এই মুশরিকের প্রতি তার যে মহব্বত জন্মে গেছে তার হাসরটা হবে মুশ্রিকের সাথে এটা তার ইমান হারানোর বড় লক্ষণ এটা ইসলামে হারান কয়টা গেল ছয়টা সাত নম্বরে আসেন এটার মধ্যে আসক্ত হয়ে যায় মানুষ আসক্ত হওয়া আসক্ত হওয়া কোনো জিনিসের প্রতি এটা ইসলামে হারাপ কোনো বিষয়ের প্রতি কোনো জিনিসের প্রতি অত্যাধিক আসক্তি এসে যাওয়া যে খেলার আসক্তিতে পড়ে গেছে তার চাকরি বাকরি অফিস আদালত সব ঐচ্ছিক বিষয় খেলাটা মূল বিষয় সে চা দোকানে বসলেও খেলার আলোচনা করে কালকে রাত্রে কে কেমনে বল মারছে কার কোন অ্যাকশন ছিল কোন দিকে কি হয়েছে বাসে উঠলেও এই অফিসে বসলেও এই যেখানে যাচ্ছে সে এই আলাপ ছাড়া তার আর কোনো বিষয় নেই কোন দিন কোন খেলা কতটা কোন কোন স্টেডিয়ামে হবে কি হবে সব তার মুখস্থ অর্থাৎ সে খেলাধুলার প্রতি আসক্ত হয়ে গেছে এই আসক্তটা ইসলামে হারাম তা কয়টা গেছে আট নম্বরে আসেন এই খেলা দেখতে গেলে খেলার সাথে সাথে বিজ্ঞাপন দেওয়া হয় যে বিজ্ঞাপনগুলো যে দৃশ্যগুলো নারীদের অশ্লীল অঙ্গবঙ্গই নারীরা একটা যখন কোন গোল হয় কিছু হয় এমনভাবে না সে অশ্লীলভাবে এবং যেগুলো দেখলে একজন মুসলিমের মানে ইমান বাঁচানোই কঠিন এরকম অশ্লীল দৃশ্যগুলো সেখানে খেলার মধ্যে দিয়ে দেখানো হয় এটাতে অনেক উদ্দেশ্য নিহিত থাকে মানুষদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য খেলার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখবেন পুরো মাঠে সবাই চিৎকার দিতেছে সব জায়গাটা দেখাবে না যেখানে নারীরা অশ্লীলভাবে আপনার নাচতেছে অশ্লীল ভাবে অঙ্গভঙ্গি করতেছে ওই জায়গাগুলো দেখাচ্ছে তাহলে এই জায়গাগুলো এই এই দৃশ্যগুলো একজন মুসলিমের জন্য দেখা যায় হারাম কবিরা গুনা এটা দেখা যায় চোখের জানা চোখের জানা মনের জানা অনেকগুলো জানা এর সাথে জড়িত এরপরে খেলাকে ফেসা বানানো ইসলামের শরীয়তে যায়জ নেই খেলার উদ্দেশ্য হবে ব্যায়ামের উদ্দেশ্যে ফেসা বানানো যাবে না কেউ যদি খেলাকে ফেশা হিসেবে গ্রহণ করে এটা হারাম কারণ সালাফদের সালাফিস হিন্দদের কেউ এই চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের ইতিহাসে খেলাধুলাকে কখনো পেশা বানান নাই এটা কোনো পেশা না সুতরাং ফসা যিনি বানাইয়ে খেলতেছেন পেশাদারী খেলা খেলোয়াড় তার খেলা তার জন্য যেমন হারাম যারা দেখবেন তাদের জন্য হারাম এরপরে এর সাথে আছে জুয়া মাইসের এর সাথে অনেক ধরনের জুয়া জড়িত যে তার দল জিতলে এই খাওয়াইবো সেই খাওয়াইবো এত টাকা দিবে এই করবে সেই করবে একটা গোল হইলে এই করবে একটা হলে এই করবে বিভিন্ন ধরনের জুয়া জুয়ার বিভিন্ন প্রকার এর মধ্যে জড়িত। জুয়াকে ইসলামে হালাল্লা হারাম এইরকম অসংখ্য হারাম জিনিস এর সাথে জড়িত এজন্য পৃথিবীর সমস্ত ওলামায় ক্যারাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন একজন মুসলিমের জন্য এই জাতীয় খেলাধুলা দেখা এবং এর এর ফাঁকে দিয়ে শয়তান এত সূক্ষ্ম কৌশলে ঘরে ঘরে ঢুকে পড়ে আপনার এক সময় অত ছোট একটা টিভি ছিল খেলা উপলক্ষে বিশাল টিভি ঘরে ঢুকে গেছে কারো ঘরে সময় টিভি ছিল না খেলা উপলক্ষে খেলাকে কেন্দ্র করে কিন্তু বিশাল বিশাল টিভি ঢুকে গেছে এই টিভি ঢুকা মানে খালি এক খেলার জন্য ঢুকে নাই এর সাথে যে আরো কত উপকরণ ঢুকে গেছে দুনিয়ার যত শয়তানি যা আছে সব ঢুকে গেছে অর্থাৎ এই খেলাকে কেন্দ্র করে কিন্তু ঢুকছে খেলা কেউ ছেলে বানায় আমরা মনে করতেছি এটা এত খারাপ কাজ না ওষুধই দেখি ছেলেমেয়েরা দেখতে চাচ্ছে কিনে দিই বাস মা বাবা এই সুযোগ টিভি কিনে ফেলা হয়েছে বিশাল বিশাল টিভি বাস এরপরে খেলা তো কদিন পরে শেষ হয়ে যাবে তার সাথে সাথে আবার অন্যান্য কার্যক্রমও ঘরে চলতে থাকবে এগুলো হলো শয়তানের খতোয়াত শয়তানের এক একটা কৌশল এক একটা পদক্ষেপ यह सम्मानित भाई बन एक मुमिन हिसाब से विषयगुलू दूरे थका दरकार जिलाधूला देख दूरे ईमान के अमल के, के हेफाज करा जरूरी आल्लाक सबाई के तौफिक दान करब्बल